হাসনিয়া করব আমাদের পিও خاتم النبيين বিশ্বদুজাহানের সর্দার বিশ্বনবী হাজরত মাহমুদ মুস্তফা সাল্লাহ আলী হাসাল্লামের মা এর এতেকাল মা এমন এক জিনিস যার মা সে বুঝে মাকে আমাদের প্রিয়নবী সাল্ল আলী হোসাল্লামের বয়স যখন ছয় বছর তখন তার মা আমেনা তাকে নিয়ে মদিনা আতাইয়াসর পড়বেন নাম বর্তমান মদিনা তার বাবার বাড়িতে বেড়াইতে নিয়ে যান সেখানে প্রায় এক মাস অবস্থান করেন এক মাস পরে প্রিয়নবী হজরত মাহমুদ রসুলকে নিয়ে এবং তার সাথে ছিলেন উমে রসুল্লাহ সাল্লাহ উম্মে আইমান তার সাথে ছিলেন তারা নিয়ে যখন নাকি ফিরছিলেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের মাতা আমেনা। আবুহা নামক স্থানে আসার পরে তিনি এহদ দেখ করেন মৃত্যু মৃত্যুবরণ করেন আর আমাদের প্রিয়নবী বিশ্বনবী হজরত মাহমুদ রসুল্লাহ হয়ে যান আমাদের প্রিয়নবী হজরত মহম্মদ সাল আলী হাসাল্লাম এতিম হওয়ার পরে ওখানে তার মাকে কবর দেওয়া হয় এবং উম্মে আইমান তাকে নিয়ে মক্কাতে ফিরে আসেন আর রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম জন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন আর আজকে হারিয়ে ফেললেন ৬ বছর বয়সে হারিয়ে ফেললেন তার মা আমিনাকে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমরা পড়তে পারি সিরাত মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম গ্রন্থের এক নম্বর খুন্ডের আঠাত্তর নম্বর পৃষ্ঠা বিরাশি নম্বর পৃষ্ঠা এবং আসার কিতাবের এক নম্বর খুন্ডের চল্লিশ নম্বর পৃষ্ঠা আরো সেরাত্রি কিতাবগুলিতে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত পড়ে নিতে পারি আল্লাহ আলমিন আমাদেরকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ